প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ জ্ঞান ও বিজ্ঞান অদ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ এই তিনের সমন্বয় শ্রীরামকৃষ্ণ বলিলেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটতো সকালবেলা আশ্রম থেকে চলে যেত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 তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি সেই ইট চুন সুরকিতে সিঁড়িও তৈয়ারি নীতি নীতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীবজগৎ হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ ছাদে অনেকক্ষণ লোকে থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তাঁরাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন সারেগামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যায় না তখন দেখে তিনি আমি তিনিই জীবজগত সব এরই নাম বিজ্ঞান জ্ঞানীর পথ পথ জ্ঞান ভক্তির পথ পথ আবার ভক্তির পথ পথ জ্ঞান জ্ঞানযোগ সত্য ভক্তিপথও সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথি সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবধ এই জগৎ সংসার তার সত্য রজতম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এ সব তার ঐশ্বর্য সহাস্যে বলিলেন যে বাবুর ঘরদার নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত সকলের হাস্য দেখো না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 তাকে পাবার উপায় তাকে জানবার জন্য বই পড়া একটি সাধুর পুঁতিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে আর কিছুই লেখা নাই গীতার অর্থ কী দশবার বললে যা হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায় গিতায় এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা কর সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আরেকজন একটু দূরে বসে শুনছে আর কাঁতছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর हमें श्लोक एसब किच बुझते जिज्ञासा करल तब क्यों का बोल देखी अर्जुन रथ और तार सामने ठाकुर और अर्जुन कथा को तई देखे काँची